বারা রদি তালে বর্ণিত তিনি বলেন লৌহ বর্মে আবৃত এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ্লাম এর নিকট এসে বলল হ্যা আল্লাহ রসুল আমি যুদ্ধে শরিক হবো না ইসলাম গ্রহণ করব। তিনি বললেন ইসলাম গ্রহণ করো অতপর যুদ্ধে যাও অতপর সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে যুদ্ধে গেল এবং শাহাদাত লাভ করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সে কম আমল করে অধিক পুরস্কার পেল